বাংলা মানবতা সমাধান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 যাকে ইচ্ছা অর্থশালী করেন যাকে ইচ্ছা অর্থহীন করেন যাকে ইচ্ছা বিনা হিসাবে আমরা হচ্ছি মালের প্রতিনিধি আল্লাহ বলছেন আমি তোমরা আল্লাহর প্রতি ইমানো রাসুলের প্রতি ইমানো আর খরচ করো ব্যয় করো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 আপনার কাছে অর্থ নেই আপনার সামানটা পাওয়ার জন্য আমি অর্থ ব্যয় করব আর আপনি অর্থের বিনিময়ে আপনার সামানটা আমাকে দেবেন এই হলো মালের প্রধান ভূমিকা এছাড়া মাল কিন্তু ব্যবসার জিনিস না অর্থ ব্যবসার জিনিস না মাল বলতে অর্থ অর্থ ব্যবসার জিনিস না আমি আপনাকে দশ টাকা দেবো আপনি আমাকে বারো টাকা দেবেন এটা কি হবে এটা হলে কি হবে এটাকে বলে সুদ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 म अर्थनीति सरकार माल पावे प्रधान भूमिका ग्रहण कर जकत मुसलमान जकत नहीं बतुल माल फंड गठन और से माल खरचने जिखने प्रयोजन आसलामी अर्थनीति व्यक्तिगत मालिकाना अधिकार आज अनेक अर्थव्यवस्था से अनेक राजनीति व्यक्तिगत मालिकान अधिकार बस नहीं दुटो रूम पा और समस्त मालकार सरकार से साम्यबादे आवाज़ तुले मानुषर हाथ के व्यक्तिगत मालिकाना छाई क्योंकि इसलमेटा इसलामे व्यक्तिगत मालिकान अधिकार आम साधारण अपनी अर्थ संचय करते पुंजीभूत करते কিন্তু শুধু পুঞ্জীভূত করেই যাবেন তাও কিন্তু ইসলামের নীতি না কি করতে হবে সেখান থেকে আল্লাহর যে হক আছে সেই হক আপনাকে আদায় করতে হবে নেশাব পরিমাণ গেলে সেখান থেকে আপনার টাকার একশো টাকার আড়াই টাকা আপনি কি করবেন আদায় করবেন কাকে ইসলামী সরকারকে আদায় করবেন আর সেই সরকার আপনার বিল বন্টনের মাধ্যমে যেখানে যা দেওয়া প্রয়োজন সেখানে ব্যয় করবে সরকার আর একটা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 মনে করুন কোনো স্কুল কোনো হাসপাতাল ইত্যাদি ইত্যাদি এই রকম একটা অর্থ ব্যবস্থা ইসলামে আছে ইসলাম কিন্তু এই অর্থনীতির ব্যবস্থাতে ব্যক্তিগত যে লাভ সেই লাভের ওপরে ব্যক্তি স্বার্থের ওপরে জনস্বার্থের মানে সাধারণ স্বার্থকে প্রাধান্য দেয় উদাহরণস্বরূপ মার্কেট যে চলছে বাজার যে চলছে বাজার ব্যবসা সেই বাজার ব্যবসার ভিতরে যেন কোন প্রকারের অশান্তি না হয় কোন অপ্রীতিকর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 বিক্রি করতে সুযোগ দাও এটাই হচ্ছে ইসলামী অর্থনীতির স্বচ্ছতা স্পষ্টতা এতে কোনো অস্পষ্টতা নেই সুতরাং স্পষ্টভাবে প্রকাশ্যে যার মাল সে নিজে বিক্রি করবে কেউ কারো দালালি করবে না কেউ কারো মাল কিনে দাম বাড়াবে না ইত্যাদি ইসলামী অর্থনীতির বিশেষ বিশেষ আপনার বৈশিষ্ট্য আমি আমভাবে আজকে সেই কথাই আলোচনা করছি ইসলামী অর্থনীতিতে কিছু নিষেধাজ্ঞা আছে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 सकाल साढ़ कल्याण समाधान एक कथार मध्य अपना इसलामी प्रशिक्षण परवर्ती अनुष्ठान पिसाए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 মাঝে মধ্যস্থতা করে আপনি পণ্য বিক্রি করবেন অথচ আপনি ওই পণ্যের মালিকই নন যে পণ্যের মালিক আপনি নন সেই পণ্যের ব্যবসা আপনি করতে পারেন না ইসলাম এতেও আপনার স্বাধীনতা বেঁধে দিয়েছে এটাকে সুশৃঙ্খলিত করা বলে এটা তো পরাধীনতা না এটা কি সুশৃঙ্খল করা মানে আপনার যে জিনিসটা যদি আপনি এরকম করেন এটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই জন্য ইসলাম এটাকে সুশৃঙ্খল করেছে পরাধীন করেছে তা না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 এখানেও স্বাধীনতা আপনার খর্ব আর তার মানে তা না সেটা হচ্ছে শৃঙ্খলতা আল্লাহ যেহেতু ব্যবসা হারাম এই জন্য যত রকমের আপনার দ্রব্য আছে এই সমস্ত দ্রব্যের ব্যবসা হচ্ছে হারাম তারপরে ধরুন নারী দেহ নিয়ে ব্যবসা ব্যবসা এসব কি ব্যবচার হারাম ইসলামে অতএব সেই নারী দেহ নিয়ে তার রূপ নিয়ে ব্যবসাও হচ্ছে ইসলামে হারাম আর এটা স্বাধীনতার খেলাফ তার মানে আপনি বলবেন যে আমার কোনো স্বাধীনতা নেই আমি এইভাবে অর্থ উপার্জন করব আমার স্বাধীনতাকে ইসলাম খর্ব করেছে তা না এটা সুশৃঙ্খল ব্যবস্থার জন্য ইসলামী অর্থনীতিতে সুশৃঙ্খলতা আনয়নের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়েছে যে জিনিস হারাম তার ব্যবসা হারাম ব্যবসা ক্ষেত্রে আপনারা জানেন বাজারের ব্যাপারে স্বচ্ছতা আছে আল্লাহ রসুল্লাহ আসাল্লামের জামানাতে বাজার ছিল আল্লাহ যেতেন বাজারের অবস্থা অবলোকন করতেন পরিদর্শন করতেন কোথাও কেউ কোন অবৈধ ব্যবসা করছে কিনা একবার যেতে খাদ্য সেখানে ছিল হয়তোবা গম কিংবা জব ভিতরে হাত ভরে দিলেন ভিতরে হাত ভরে দেখলেন যে ভিতরে হাতটা কি আঙ্গুলগুলো ভিজে লাগছে তখন বললেন মা হা আরে খাদ্য বিক্রেতা কি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 Allah <laughs> huwa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 জিরো ডাবল ওয়ানি ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন দা রেট পিস টিভি পিস মানবতার সমাধান